কয়েক পুরুষরা যেমনি যেভাবে ইচ্ছা সেভাবে চলাচল করবে নারীরা সেইভাবে চলাচল করতে পারবে না নারীদের হলের মধ্যে সূর্যাস্ত আইন থাকবে ছেলেরা হলের মধ্যে ইচ্ছা করলে দশটা পর্যন্ত বাইরে থেকে ফিরতে পারবে মেয়েরা বাইরে থাকতে পারবে না সন্ধ্যা এর আগেই তাদের হোস্টেলে ফিরতে হবে এটা তো নারীর স্বাধীনতার অন্তরায় এটাকে নারীর স্বাধীনতার অন্তরায় তোমরা বলতে চাও এই স্বাধীনতার অন্তরায় কিভাবে হলো ও দাস্ত আমাদের দেশে যিনি প্রধানমন্ত্রী তিনি ইচ্ছা করলেই যে কোনো জায়গায় যেতে পারেন না কথা ঠিক না বি ঠিক প্রধানমন্ত্রী যদি চান এখন মোহাম্মদপুরের টাউন হল মাঠে আসবেন ইচ্ছা করলে তিনি আসতে পারবেন না তিনি যদি আসতে চান আগে তার নিরাপত্তা রক্ষা কর্মীদেরকে ইনফর্ম করতে ইনফরমেশন দিতে হবে আমি যেতে চাই নিরাপত্তা রক্ষাকর্মীরা এসে প্রধানমন্ত্রীর এখানে নিরাপত্তা আসে কিনা সেটা নিশ্চিত হবে যতক্ষণ পর্যন্ত তাদের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল না পাবে ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী এখানে আসার অনুমতি নেয় পুরুষরা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে নারী যেভাবে ইচ্ছা যেখানে ইচ্ছা